সপ্তমধ্যায় জয় শ্রীবৈকুণনাথ গৌরচন্দ্র জয় জয় শ্রী সেবা বিগ্রহ নিত্যানন্দ জয় জয়ৈত শিবাস প্রিয় ধাম জয় গদাধর জগদানন্দ প্রাণ জয় শ্রীপরমানন্দ পুরী রীবন জয় শ্রী দামোদর স্বরূপের প্রাণ জয় বক্রেশ্বর পণ্ডিতের প্রিয়কারী জয় পুণ্ডরীক বিদ্যানিধি মনোহারি জয় জয় দার পাল গোবিন্দের নাথ জীব প্রতিকর প্রভু শুভ দৃষ্টিপাত হেন মতে নিত্যানন্দ নবদ্বীপপুরে বিহরেন প্রেমভক্তি আনন্দ সাগরে নিরবধি ভক্ত সঙ্গে করেন কীর্তন কৃষ্ণ নৃত্য গীত হইল সবারও ভজন গোপ শিশুগণ সঙ্গে প্রতি ঘরে ঘরে যেন ক্রীড়া করিলেন সেই সেইমত গোকুলের আনন্দ প্রকাশী কীর্তন করেন নিত্যানন্দ সুবিলাসী ইচ্ছাময় নিত্যানন্দ চন্দ্র ভগবান গৌরচন্দ্র দেখিতে হইল ইচ্ছাতান আই স্থানে হইলেন সন্তোষে বিদায় নির চলিলেন চৈতন্য ইচ্ছায় পরমবিহবল বিহ বলব সঙ্গে আইলেন শ্রীচৈতন্য নাম গুণ রঙ্গে হুঙ্কার গর্জন নৃত্য আনন্দ ক্রন্দন নিরবধি করে স পারিষদগণ এই মতো সর্বপথ প্রেমানন্দ রাশে আইলেন নীলাচলে কত ক কমল কমলপুরেতে আসি প্রসাদ দেখিয়া পড়িলেন নিত্যানন্দ মূর্ছিত হইয়া নিরবধি নয়নে বহে প্রেমধার শ্রীকৃষ্ণ করেন হুঙ্কার আসিয়া এক পুষ্পের উদ্যানে কে বুঝে তাহার ইচ্ছা শ্রীচৈতন্যবীনে নিত্যানন্দ বিজয় জানিয়া গৌরচন্দ্র একেশ্বর আইলেন চারি ভক্তবৃন্দ ধ্যানানন্দে যেখানে আছেন নিত্যানন্দ সেই স্থানে বিজয় করিলা গৌরচন্দ্র প্রভু আসি দেখে নিত্যানন্দ ধ্যান পর প্রদক্ষিণ করিতে লাগিলা বহুতর শ্লোক বন্ধে নিত্যানন্দ মহিমা বর্ণিয়া প্রদক্ষিণ করে প্রভু প্রেমপূর্ণ হইয়া শ্রীমুখের শ্লোক শুন নিত্যানন্দ স্তুতি যে শ্লোক শুনিলে হয় নিত্যানন্দে মতি গৃণিয়া যবনী পানিম বিষেদ্বাসাল তথাপি ব্রহ্মণ বন্দ নিত্যানন্দ পদম্বুজম মদিরা যবনী যদি ধরে নিত্যানন্দ तथापि ब्रह्मार बंद गौरचंद्र योक परिप्रभु प्रेम बृष्टि करी नित्यानंद प्रदक्षिण कर गौर हरि नित्यानंद स्वरूप जानिया उठिले हरिबलि परम संभ्रमे देखी नित्यानंद गौरचंद्र वदन कि आनंद हईल ता जाय वर्णन হরি সিংহনাদ লাগিলা করিতে প্রেমানন্দে আছাড় পরেন পৃথিবীতে জন হই পড়েন দোহারে খনে দুই প্রভু করে প্রেম আলিঙ্গন ক্ষণে গলা ধরি করে আনন্দ ক্রন্দন ক্ষণে পরানন্দে গড়ি যায় দুইজন महामत सिंह जिन दुहार किीति से कर पूर्वे जान सुनिया लक्षण श्लोक परिवर्ण दुहारे दुहारे दुहेजर हस्ते नमस्कर अश्रुकंप हास्य मूर्छा पुलक बी वर्ण कृष्ण भक्ति विकारे जत आ मर्म ইহা বই দুই শিবিগ্রহে আর নাই সবে করে করায়ন চৈতন্য গোসাই কি অদ্ভুত প্রেমভক্তি হইল প্রকাশ নয়ন ভরিয়া দেখে যে একান্ত দাস তবে কতক্ষণে প্রভু জোর হস্ত করি নিত্যানন্দ প্রতিস্তুতি করে গৌরহরি নাম রূপে তুমি নিত্যানন্দ মূর্তি শ্রী বৈষ্ণবধাম তুমি ঈশ্বর অনন্ত যত কিছু তোমার শ্রী অঙ্গের অলংকার সত্য সত্য সত্য ভক্তি যোগ অবতার স্বর্ণমুক্তা হীরা কষার নববিধা ভক্তি ধরিয়াছ নিজ সুখে নিচ জাতি পতিত অধম যতজন তোমা হইতে হইল এবে সবার যে ভক্তি দিয়াছ তুমি বণিক সবারে তাহা বাঞ্চে সুরসিদ্ধ মুরে স্বতন্ত্র করিয়া বেদে যে কৃষ্ণের কয় হেন কৃষ্ণ পারো তুমি করিতে বিক্রয় তোমার ও মহিমা জানিবারে শক্তিকার মূর্তিমন্ত তুমি কৃষ্ণ রস অবতার মাঝ নাহি জানো তুমি সংকীর্তন সুখে অহর্ণিস কৃষ্ণগুণ তোমার শ্রী কৃষ্ণচন্দ্র তোমার হৃদয়ে নিরন্তর তোমার বিগ্রহ কৃষ্ণ বিলাসের ঘর অতএব তোমারে যে জনে প্রীতি করে সত্য সত্য কৃষ্ণ প্রভু না ছাড়ি বেতারে তবে কতক্ষণে নিত্যানন্দ মহাশয় বলিতে লাগিলা অতি করিয়া বিনয় প্রভু হই তুমি যে আমারে এ করো স্তুতি এ তোমার বাৎসল্য ভক্তের প্রতি অতি প্রদক্ষিণ করো কিবা বা করো নমস্কার কিবা মারো কি রাখো যে ইচ্ছা তোমার কোন বা বক্তব্য প্রভু আছে তোমার স্থানে কি বা নাহি দেখো তুমি দিব্য দর্শনে মন প্রাণ সবার ঈশ্বর প্রভু তুমি তুমি যে করা হো সেই রূপ করি আমি আপনি মরে তুমি দণ্ড ধরাইলা আপনি ঘুচাইয় রূপ করিলা আর বংশী সিংহা ছান্দড়ি ইহা ধরিলাম আমি মুনি ধর্ম ছাড়ি আচার যাদি তোমার যত প্রিয় সবারই দিলা তপ তপভক্তি আচরণ आमारे, जने से करे। तुमार आमी नाचाओ जे जे सकले करे आमी रूपे से रूप निग्रह की अनुग्रह तुम से प्रमाण वृक्षधारे करो तुम तुम से नाम प्रभुबा तुम्हारे देहे अलंकार नव विधा भक्ति बी किचु न श्रवण कीर्तन स्मरण आदि नमस्कार इसे तुमार सर्वकाल अलंकार नाग विभूषण जान धरें शह नर्वजने बुझी पारे परमार्थे महादेव अनंत जीवन नाग छले अनंत धरें सर्वक्षण না বুঝিয়া নিন্দে তান চরিত্র অগাধ যত কো নিন্দয়ে তার হয় কার্যবাধ মুই তো তোমার অঙ্গে ভক্তিরসবিনে অন্য নাহি দেখো কভু ভুকায় বাক্য মনে নন্দ রসে তুমি বৃন্দাবন সুখে ধরিয়াছ অলংকার আপন কৌতুকে ইহা দেখি যে সুকৃতি চিত্তে পায় সুখ শ্রীবশ্য দেখিবে কৃষ্ণের শ্রীমূ বেত্রবংশী সিংহা গুঞ্জাহার মাল্য সর্বকাল এই রূপ তোমার শ্রী অঙ্গ যত কো বালক দেখি তোমার সংহতি শ্রী সুদাম প্রায় লয় মোর মতি বৃন্দাবন ক্রীড়ার যত কো শিশুগণ সকল তোমার সঙ্গে লয় মোর মন সেই ভাব সেই কান্তি সেই সব শক্তি সর্বদেহে দেখি সেই নন্দোষ্ঠী ভক্তি এতে কে যে তোমারে তোমার সেবকেরে প্রীতি করে সত্য সত্য সে করে আমারে সানুভাবানন্দে দুই মুকুন্দ অনন্ত কিরূপে কি কহে কে জানিবত অন্ত কতক্ষণে দুই প্রভু বাজ্য প্রকাশিয়া বসিলেন নিভৃতে পুষ্পের বনে গিয়া ঈশ্বরে পরমেশ্বরে হইল কি কথা বেদেশে ইহার তত্ত্ব জানেন সর্বথা, সর্বথা আনন্দ চৈতন্যে যখনই দেখা হয় প্রায় আর কেহ না থাকে সে সময় কি করেন আনন্দ দুই জন চৈতন্য ইচ্ছায় কেহ না থাকে তখন নিত্যানন্দ স্বরূপও প্রভু ইচ্ছা জানি একান্তে সে আসিয়া দেখেন ন্যাশিমণি আপনারে যেন প্রভু না করেন ব্যক্ত এই মতো লুকায়েন নিত্যানন্দ তত্ত্ব সুকমল দুর্ভেগ্য ঈশ্বর হৃদয় বেদশাস্ত্রে ব্রহ্মা শিব সব এই কয় না বুঝি না জানি মাত্র সবে গায়ে গাথা এই সে বাক্য অন্যের কি কথা এই মত ভাবরঙ্গে চৈতন্য গোসাই এই কথা না কহেন একজন ওঠাই সে তাহার রঙ্গ সবেই মানেন আমার অধিকৃত কারণ আমারে সে কহেন সকল গোপ্য কথা মুনি ধর্ম করি কৃষ্ণ ভোজিবে সর্বথা বেত্রবংশী বরহা ছাদ ছাঁদড়ি ইহাবা ধরেন কেন মুনি ধর্ম ছাড়ি কেহ বলে ভক্ত নাম যত ক্রকার বৃন্দাবনে গোপক্রীড়া অধিক সবার গোপগোপী ভক্তি সব তপস্যার ফল যাহা বাঞ্ছে ব্রহ্মা শিব বিশ্বর সকল অতি কৃপাপাত্র সে গোকুল ভাব পায় যে ভক্তি বাঞ্ছেন প্রভু শ্রী উদ্ধ বন্দে নন্দশ্রীনা পাশ যশাম হরি কথদ্গীত পুনা ভুবনত্রয় এই মত যে বৈষ্ণব করেন সর্বত্র শ্রী গৌরচন্দ্র করেন স্বীকার অন্ন অন্ন বাজায় হ্যানরঙ্গি মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ রায় কৃষ্ণেরও কৃপায় সবে আনন্দে বিহল কখনো কখনো বা আনন্দ কন্দল ইহাতে যে এক ঈশ্বরের পক্ষ হইয়া অন্য ঈশ্বরের নিন্দে সেই অভাগিয়া, গিয়া ঈশ্বরের অভিন্ন সকল ভক্তগণ দেহের যে হ্যানবাহু অঙ্গুলি চরণ যথা সাঙ্গেষু শিপনাষু কচিৎ পোদ্ধিং কুতে এবং মৎপর তথা এই কথা সবার রইশ্বরকৃষ্ণ চৈতন্য নিয় পালক সষ্টা দুর্ভি তো সবে মিলি এই মাত্র গায়েনো মহত্ব আবির্ভাব হইতেছে যে সব শরীরে তা সবার অনুগ্রহে ভক্তি ফল ধরে সর্বজ্ঞতা সর্বশক্তি দিয়াও আপনে অপরাধে শাস্তিও করেন ভালো মনে ইতিমধ্যে বিশেষ আছে দুই প্রতি নিত্যানন্দ অদ্বৈতের না ছাড়েন স্তুতি কটি অলৌকিক যদি এই দুই করেন তথাপিহ গৌরচন্দ্র কিছু না বলেন এই মতো কতক্ষণ পরানন্দ করি অবধূত চন্দ্র সঙ্গে গৌরাঙ্গ শ্রীহরি তবে নিত্যানন্দস্থানে হইয়া বিদায় বাসায় আইলা প্রভু শ্রী গৌরাঙ্গ রায় নিত্যানন্দ স্বরূপ পরমহর্ষ মনে আনন্দে চলিলা জগন্নাথ দর্শনে নিত্যানন্দ চৈতন্য যে হইল দর্শন ইহার শ্রবণে সর্ববন্ধ বিমোচন জগন্নাথ দেখি মাত্র নিত্যানন্দ রায় আনন্দে বিহবল হই গড়া গড়ি যায় আছার পরেন প্রভু প্রস্তর উপরে শতজনে ধরিলেও ধরিতে না পারে জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন সভা দেখি নিত্যানন্দ করেন ক্রন্দন সবার গলার মালা ব্রাহ্মণে আনিয়া পুনপুন দেন সবে প্রভাব জানিয়া নিত্যানন্দ দেখি যত জগন্নাথ দাস সবার জন্মিলতি পরম উল্লাস যে জন না চিনে জিজ্ঞাসা কারো ঠাই सबे कहे य कृष्ण चैतन्यर भाई नित्यानंद स्वरूप सवार सिंग नयन जले तबे जगन्नाथ हेरि हर्ष सर्वगणे आनंदे चलिला गदाधर दर्शने नित्यानंद गदाधरे प्रीति अंतरे ताहा कहिवार शक्ति ईश्वरे से धरे গদাধর ভবনে মোহন গোপীনাথ আছেন যে হানন্দ কুমার ও সাক্ষাৎ আপন করিয়াছেন কোলে বিগ্রহ দেখি ভুলে দেখি শিমুরুলি মুখ অঙ্গের ভঙ্গি নিত্যানন্দ আনন্দ সূর না হিসী নিত্যানন্দ বিজয়ে জানিয়া গদাধর ভাগবত পাঠ আইলা সত্তর দুহে মাত্র দেখিয়া দুহার শিবদন গলা ধরি লাগিলেন করিতে ক্রন্দন অন্য অন্য দুই প্রভু করে নমস্কার অন্য অনে দোহে বলে মহিমা দুহার দোহে বলে আজি হইল লোচন নির্মল দোহে বলে আজি হইল জীবন সফল বাদ্য জ্ঞান নাহি দুই প্রভুর শরীরে দুই প্রভু ভাসে ভক্তি আনন্দ সাগরে হেন সে হইল প্রেম ভক্তির প্রকাশ দেখি চতুর্দিকে পড়ি কান্দে সর্বদাস কি অদ্ভুত প্রীতি নিত্যানন্দ গদাধরে একেরও অপ্রিয় আরে সম্ভাষা না করে গদাধর দেবের সংকল্প এইরূপ নিত্যানন্দ নিন্দুকের না দেখেন नित्यानंद स्वरूप रे प्रीतिजार नई देखाओ ना दें तारे पंडित गोसाई तब प्रभु स्थिर स्थान बसिले चैतन्य मंगल संकर्तने तबे गदाधर देव नित्यानंदम कर आजी भिक्षा थी नित्यानंद गदाधर भिक्षार कारण এক মান চাউল আনিয়াছেন যতনে অতি সূক্ষ্ম শুক্ল দেবযজ্ঞ সর্বমথে গোপীনাথ লাগিয়েছে গৌর হইতে আর একখানি বস্র রঙ্গিম সুন্দর দুই আনি দিলা গদাধরে রোচর গদাধরে তন্ডুল করিয়া রন্ধন শ্রী গোপীনাথের দিয়া করি বা ভোজন তন্ডুল দেখিয়া হাসে পণ্ডিত গোসাই নয়নে তো এম তো তন্ডুল দেখি নাই এ তণ্ডুল গোসাই কি বই কুণ্ঠে থাকিয়া গোপীনাথের লাগিয়া লক্ষ্মী মাত্র এ তন্ডুল করেন রন্ধন কৃষ্ণ সেই হার ভক্তা তবে ভক্তগণ আনন্দে তন্ডুল প্রশংসেন ধর, বৎস লই গেলা গোপীনাথের গোচর দিব্য রঙ বৎস গোপীনাথের দিলেন দেখিয়া শোভা ভাসে তবে রন্ধনের কার্য করিতে লাগিলা আপনে টোটার শাক তুলিতে লাগিলা কেহ বনে নাহি দইবে হইয়াছে শাক তাহা তুলিয়ানিয়া করিলা এক পাক তেঁতুল বৃক্ষের যত পত্র সুকমল তাহানি বাটিতায় দিলা লোন জল তার এক ব্যঞ্জন করিলা অম্লনাম রন্ধন করিল গদাধর ভাগ্যবান গোপীনাথ অগ্রেনিয়া ভোগ লাগাইলা হ্যানকালে গৌরচন্দ্র আসিয়া মিলিলা প্রসন্ন শ্রী মুখে হরে কৃষ্ণ বলি বিজয় হইলা চন্দ্র গৌরচন্দ্র হলি, গদাধর গদাধর ডাকে গৌরচন্দ্র সম্ভ্রমে গদাধর বন্দে পদ দ্বন্দ্ব হাসিয়া বলেন প্রভু কেন গদাধর আমি কি না হইনি মন্ত্রণের অভিতর আমি তো তোমরা দুই হইতে ভিন্ন নই না দিলেও তোমরা বলেতে আমিলই নিত্যানন্দ দ্রব্য গোপীনাথের প্রসাদ তোমার রন্ধন মোর ইথে আছে ভাগ কৃপা বাক্য শুনি নিত্যানন্দ ধর মগ্ন হইলেন সুখ সাগর ভিতর সন্তোষে প্রসাদানী দেব গদাধর থুইলেন গৌরচন্দ্র প্রভুর গোচর সর্বটোটা ব্যাপীলেক অন্যের সৌগন্ধে ভক্তি করি প্রভু পুনঃ পুন অন্ন বন্দে প্রভু বলে তিন ভাগ সমান করিয়া ভুঞ্জীব্রিত্যান্দরূপের তন্ডুলের বৃতে বসিলেন মহাপ্রভু ভোজন দুই প্রভু ভোজন করেন দুই পাশে সন্তোষেশ্বরণ্য ব্যঞ্জন প্রশংসে प्रभु बोले गंधेय सर्व था कृष्ण भक्ति नही कन्न था गदाधर की तुमार मनोहर पाक तो एम तो कभू नाह ख गदाधर की तुमार विचित्र रधन तेतुल पत्र एमत व्यंजन बुझल वैकुण्ठे रंधन कर तुम तब आरपना के लुकाओ बा मत सतोषे ते हास्यपरिह भोजन करें तीन प्रभु प्रेम रसे ये तीन जनर प्रीति से जाने गौरचंद्र झाटना कहें कार स्थान तभु सवरिया चलिल पत्रुट कईल भक्त ই আনন্দ ভোজন যে পরে বাজে শুনে কৃষ্ণ ভক্তি হয় কৃষ্ণ পায় সেই জনে গদাধর শুভ দৃষ্টি করেন যাহারে সে জানিতে পারে নিত্যানন্দ স্বরূপেরে নিত্যানন্দ স্বরূপ যাহারে প্রীত মনে গদা ধর জানে সেই জনে হেন মতে নিত্যানন্দ প্রভু নীলা চলে হরেন গৌরচন্দ্র সঙ্গে কৌতূহলে তিনজন একত্র থাকেন নিরন্তর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ গদাধর জগন্নাথ একত্র দেখেন তিন জনে আনন্দে বিহবল সবে মাত্র সংকীর্তনে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ ভরিন্দা ভন দাশত ছুপদ জুগে গান ইতি শ্রি চোইতন্ন ভাগ঵াতে অন্ত খন্ডে গলাধার কানন বিলাজ ভননাম নাম সপতমধায়ে